জীবনের প্রান্ত সীমায় পচবে যখন সেথায়, জীবনের প্রান্ত সীমায় পছবে যখন সেথায়, জীবনের প্রান্ত সীমায় পছবে যখন সেথায়, থাই আসবে জীবনে এমন তু পান কারিয়া লই বেড়ে তোর প্রাণ কারিয়া লই তোর প্রাণ জীবনের প্রান্ত সীমায় পুঁচুবি আব্দুল কাইম ও সহশিল্পীদের থাকতে সময় এই জীবনে কোরআন না জীবন আদর সমাজে হাদিস না। जीवन कुरान पढ़लना जीवन आदर्श मजे हादिस धरलि हाथते समय जीवन कुरान पड़ली जीवन आदर्शे नबीर हादिस धरलि মোরবি ইমান ছাড়া সেকালে কালেহে পড়বি ধরা মরবি ইমান ছাড়া সেকালে কালে পড়বি ধরা মরবি ইমান ছাড়া সেকালে কালে পড়বি ধরা চিনবি ওই সময়ে কোরআন কিদাম কারিয়া নইবে যখন প্রাণ কারিয়া নইবে যখন প্রাণ জীবনের প্রান্ত সীমায় উঁচবি যখন সেথায়, জীবনের প্রান্ত সীমায় উঁচবি যখন সেথায়। আসবে এই জীবনে এমনই তুফান কারিয়া লই বেড়ে তোর প্রিয়া লই বেড়ে তোর প্রাণ ভাই বেড়াদর বন্ধু স্বজন থাকবে না তোর কেউ কবরে কি হবে তোর জানবে না তো কেউ ভাই বেড়াদর বন্ধু স্বজন থাকবে না তোর কেউ সে হারা কার জন্যে পাগল পারা হলি মন্দে হারা কার পাগল পারা। হলি মন্দি সে হারা কার পাগল পারা ওই সময়ে হাদিসের কিদান কারিয়া লইবে যখন প্রহার কারিয়া লইবে যখন প্রাণ জীবনের প্রান্ত সীমায় পছবে যখন সেথায় জীবনের কান্ত সীমাই পছবে যখন সেথায় আসবে এই জীবনে এমনই তুফান কারিয়া লইবে রেতুর প্রহার কারিয়া লইবে রেতুর প্রহার করিয়া দুই মে তুর প্রা করিয়া